يشك الرابي ولا يضر الشك في عين السحابي لأنهم كلهم عذور قال لما كان غزوة, غزوة تبوك أصاب الناس مجاعة فقالوا يا رسول الله لو أذنت لنا فنحرنا نواضحنا فأكلنا ودهنا فقال رسول الله صلى الله عليه وسلم افعلوا فجاء عمر رضي الله عنه فقال يا رسول الله إن فعلت قلت ظهر ولكن أدعهم بفضل أزواجهم, أزواجهم ثم ادعوا الله لهم عليها بالبركة আল্লাহ আলাফি দি খেল বারকা হম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা হ্যাঁ অনেকেই রসুল আকরমসাল্লাহসলামের বরকত সম্পর্কে শুনেছি আজকে তার একটি বরকত যে রসুল আকরমসাল্লা আল্লাহর কাছে বরকতের দোয়া করলে কীভাবে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসে সেটা আমরা আজকে এই ঘটনা থেকে একটু আজ করতে পারব। এবং ইতিমধ্যে এই ঘটনা যখন আমরা শুনব। তার মধ্যে হজরত উমরের যে কত তীক্ষ্ণ তা কত তীক্ষ্ণ মেদার অধিকার ছিলেন সেটা আমরা বুঝতে পারব। সেটা হচ্ছে একটি ঘটনা যেটা হজরত আবুহারের অথবা আবু সাহিদ থেকে হ্যাঁ এসেছে বন্যাকারী সন্দেহগুলো কিন্তু সন্দেহ করলে কোন সমস্যা নেই কারণ দুইজন হচ্ছে আমাদের কথা হলো যে হাদিসে বলা হচ্ছে যখন যুদ্ধ চলছিল তখন মানুষের দুর্ভিক্ষ লেগে গেছে মানুষ খাদ্য পাচ্ছে না তাদের কমে যাচ্ছে সবার কাছে আপনার সংগ্রহ নেই দাঁড়িয়েছে আস্তে আস্তে চর্বি করতাম কারণ শরীর দেখা যায় ফেটে যাচ্ছে সফরের মধ্যে আসে সুতরাং একটু তেল টেল শরীরে লাগানো নিজেদের অবস্থার পরিবর্তন হইত তখন রসুল আকরাম স্লাম কি বললেন যে ঠিক আছে তোমরা করতে পারো তোমরা জবাই করতে পারো কিন্তু হজরতোমর ও দিয়াল আজরম এটাকে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার মনে করলেন যে না এটা তো হতে পারে না এবং এটা একজন মানুষের করণীয় তার সামনে যদি ভুল নিঃশ্রণ হতে দেখে যে যেটা মানুষের জন্য অকল্যাণ কর তাকে অবশ্যই সতর্ক করতে হবে কিন্তু দেখেন রসুল আকরমের সামনে হজরতমর সেটা ওনার সিদ্ধান্তের বাইরে বুঝাতে চেষ্টা করেছেন কিন্তু বর্তমান যুগে দেখবেন যে অনেকে নিজের আপনার মুরব্বীকে নিজের বুজুর্গ ব্যক্তিকে নিজের পীরকে এমনভাবে মানে মেনে নেয় যে তার ভুল কোথাও সে একবারে মানে নির্দ্বিধায় মেনে নেয় সে একটু কথাও বলতে পারে না তার সামনে সে যে দ্বিতীয় কথা বলবে যে না সে রাত বললে যদি এরকম ভুক্তি করার দরকার থাকতো করার ছিল কিন্তু যখন হজরতমর দেখলেন না এই সিদ্ধান্তের ব্যাপারে সমস্যা আছে এই সিদ্ধান্ত হইলে হম দেখা যাবে যে কিছুদিন পরে আর ওঠ অনেক চলে গেছে তাহলে মানুষে চলবে কিভাবে ওঠের পিঠেই তো সে যুদ্ধ করতে হবে সফল দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তখন হজরত তোমার এসে বললেন বরং আপনি একটা বুদ্ধির কাজ করতে পারেন সেটা কি আপনি সবাইকে বলতে পারেন যে কার কাছে কি আছে খাদ্য সবগুলো এক জায়গায় জমা করো তোমাদের তারপরে আপনি তো নবী আপনি একটু বরকতের দোয়া করে দেবেন তাইলে কি হবে আল্লাহ আল তাইলে আল্লাহ দিয়ে দিবেন রসুল না আল্লাহ বুজুর্গ ব্যক্তি সে যদি ওজু করে হ্যাঁ আপনার কোন তোয়ালে দিয়ে হাত মশে এটাকে সংরক্ষণ করে রাখে বলে যে এটার মধ্যে বরকত আছে কোন গ্লাসে যদি পানির চুমুক দেয় তাইলে ওই গ্লাস আর ব্যবহার করে না এটা আলমারিতে উঠিয়ে রাখে যে অমু হ্যাঁ এটার মধ্যে বরকত না ব্যক্তি বরকত দিতে পারে না যদি সত্যিকার তাইলে সে বরকদে দিয়েছ তাইলে এরকম বুদ্ধি দিতে হবে নিজের ওস্তাদকে নিজের হ্যাঁ অভিভাবককে নিজের আপনার গণ্যমান্য ব্যক্তিকে যদি দেখেন যে না হ্যাঁ সিদ্ধান্তটা ভুল নিচ্ছে তাইলে আপনি অবশ্যই তাকে সতর্ক করে দেবেন এবং শিক্ষক যদি ক্লাসের মধ্যে দেখা যায় যে ভুল কোনো কিছু হ্যাঁ বলতেছেন তাইলে আপনার সযত্নে সম্মানের সাথে তাকে সতর্ক করে দিতে হবে আপনার মাঠে দেখেন যে উল্টা দিকে বেদবি করা যাবে না সেই ক্ষেত্রে একজন গণ্যমান্য ব্যক্তির সাথে হ্যাঁ সাথে আলমের সাথে বেদবি না করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে বলা হচ্ছে ফাদা ইনফাবাস তখন রাজ আকরম সালাম একটি কা। তারপরে বলছিলেন যে তোমাদের কাছে কি কি আছে খাদ্যদ্রব্য সব নিয়ে আসো আল্লাহ রাজি কফিন বল যে কেউ আছে একজনে এক হ্যাঁ আপনার হ্যাঁ কি নিয়ে আসলো আপনার ভুট্টা নিয়ে আসলো আরেকজনে কি করলো জনে একমুঠ একজনে ভুট্টা নিয়ে আসলো বলে অনেকের গুলো একত্র করার পরও সামান্য জিনিস সবার কিন্তু এটা যথেষ্ট হবে না কিন্তু তারপর করে দিলেন তোমাদের যত ভান্ড আসো সবগুলা নিয়ে আসো এবং ভান্ডগুলো ভর্তি করা শুরু করলো এবং বলে যে ওই এলাকার মধ্যে যত আপনার ভান্ড ছিল কোন ভান্ড কে এরকম ভাবে ছেড়ে রাখা হয়নি বরং প্রত্যেকটাকে ভর্তি করে ফেলা হয়েছে ও একেল হাত এবং তারা তো নিজে খেয়েছে খেয়েছে এবং তারপরেও কিছু থেকে গেছে এত বরকত আল্লাহ দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুত নেই আমি আল্লাহ রসুল যদি সত্যি আর আল্লাহ না হতেন তাই আল্লাহ তার ফরিয়াদ আপনার গ্রহণ করতেন না এই কারণে আল্লাহ যখন বরকত দিয়েছেন আল্লাহ রসুল আবেদন শুনেছেন তাইলে তিনি আবার নতুন করে মানুষের ইমান নবায়ন করে দিচ্ছেন যে আমি বিশ্বাস আমি সাক্ষ্য দিই যা সুত্য কোনো মাবুদ নেই তিনি এই বরকত দিয়েছেন আমাদেরকে এবং আমি আল্লাহর রসুল বল যে এটা নিয়ে যদি কেউ কোন ব্যক্তি নিঃসন্দেহভাবে আল্লাহর সাথে যদি সাক্ষাৎ দিতে পারে তাইলে তাকে জান্নার থেকে বঞ্চিত করা হবে না আল্লাহর শানু যেন আমাদেরকে জান্নার থেকে বঞ্চিত না করেন এই ক্ষেত্রে আমরা এই ঘটনা থেকে যা পেলাম সেটা হচ্ছে হজরত উমর রদি আলাহদ্দীর দূরদর্শিতা এবং পাশাপাশি একজন মানুষ যদি আল্লাহর কাছে সত্যিকার অর্থে ধর্ণা দেয় কিভাবে আল্লাহ জর তার সমস্যা আপনার উত্তরণ করেন সেটা আমরা দেখতে পেলাম যে সামান্য কিছু খাদ্যের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করার পর আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন সবার যথেষ্ট হয়ে গেল আল্লাহ জানু আমাদেরকে আল্লাহর আরো আস্থাশীল এবং আল্লাহর আলো অনুগত হওয়ার তফিক দেন ওসল্লাহ মহামদ ওসহি আজমাইন